প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত একশো থেকে 184 পর্যন্ত بسم الله الرحمن الرحيم ترتيب الاتباع على العقل يفيد ان الواجب احدهما وهو احد قولي الشافعي وثاني الواجب القصاص والديه بدل من عنه فلو عفا ولم يسمها فلا شيء ورجع هنا থেকে বলছেন যে কিصاص এবং দিয়ত দোনোটা দোনোটা না আসলে ওয়াজিব হলো কেশাস কেসাস যদি সাকেত হয়ে যায় এরপরে দিওতটা তার বদল হিসাবে ওয়াজিব হয় মানে দুনোটার মানকে একদম সমান না উপরে নিচে এটা এখানে বলছি তো সাকরি হেমলার প্রথম কৌল ছিল যে দনুটার মান সমান কেশাস ওয়াজিব হবে কেশাস যদি কোনো কারণে সাঁকেত হয়ে যায় তাহলে আপনা আপনিই দিয়েত ওয়াজিব হয়ে যাবে আপনা আপনি দিয়েত ওয়াজিব হয়ে যাবে শাকরি পরবর্তী কৌল যেটাকে তিনি তালজি দিচ্ছেন এবং যেটা আবু হানিফ রাহিমুল্লার কাছেও রাজি হন সেটা হলো আসল হওয়াজিব হলো কেসাচ কেশাজ যদি সাঁকেত হয়ে যায় তাহলে দিয়ত আসবে তারা নিজেরা মোতায়ন করলে আসবে মানে সে যদি তলব করে দাবি করে তাহলে আসবে কেসাজ সাক্ষ হয়ে গেলেই আপনা আপনি দিওতটা এসে যাবে এমন না ব্যাপারটা বরং তার পক্ষ থেকে তলব পাওয়া যেতে হবে তলব পাওয়া গেলে তারপরে গিয়ে দিওতটা বাজি হবে এই কথা বলতে দেখোলা ক্ষমা করে দেওয়া হলেই কি করবে এটা আল্লাহ তালা বললেন ক্ষমা করে দেওয়া হলেই দিহতের জন্য তার পিছনে তার অনুসরণটা করবে ক্ষমা করার পরেই এরতে তার পিছনে তো বোঝা গেল দুইটার মধ্যে যেকোনো একটা হলো দু মান সমান একটা ছুটে গেলে অটোমেটিক আর একটা হয়ে যায় মানে কথাটা হলো দেখো যদি এসা ক্ষমা করে দেয়া হয় এসা ক্ষমা করে দেওয়া হলো এসা ক্ষমা করে দেয়া হলে সাথে সাথে বলতেছে যে তাহলে এখন কোনো হত্যাকারী কি এমন হতে পারে না যে মনে কথা কথা জায়দে একজনকে হত্যা করে ফেলছে হত্যা করে ফেলার পরে এখন জায়দে নিজে চাইতেছে যে আমাকে হত্যা করে ফেলুক আমি দিহত দিতে পারবো না এটা হইতে পারে না এখানে আয়তের ধরন দ্বারা যদি না আমার মেরে ফেলেন কি হইতে পারে না এখানে কাতেলের রেজা ছাড়াই ফা বিল মারুব কথাটা বলা হইতেছে যে কাতেলকে ক্ষমা করে দেওয়া হয়েছে বিল ফাত্তিবা এখন। কাতেলে কি দিয়ে দিতে রাজি কি রাজি না এই তার রেজা মন্দির কাতেলের রেজা মন্দির এখানে কোন এতেবারই নাই তার তি বল এতে আলাল আফবে আফবে উপরে বা মরাত্মক করা হয়েছে ক্ষমা হয়ে গেলেই এরতেবাহ তি বল এরপর করে একটা রেজা মন্দির শর্ত আরোপ করেনি কাত দিয়ে দিতে রাজি কিনা এটা উল্লেখ করা ছাড়াই বলা হয়েছে মাফ করা হয়ে গেছে আফিরে বলতেছে এরতেবা আর কাতেলকে বলতেছে আদা কি উপরে যে এটার হলো যে ভাবে কেসা সেটা জিবেল এটার ফায়দাটা জাহের হবে কোন জায়গায় ফায়দাটা হবে হইল এটা তো অবশ্যই আমার সাকরিমূলের মার যৌ সেই আগের সুরতটাই বলতেছি ফায়দাটা ওই সুরতে জয়ের হইতো যে দিওতটা যেহেতু মুস্তাফেল ওয়াজিব আপনি ওয়াজিব হয়ে গেছে কেশার যখন অটোমেটিক দিওতটা হয়ে গেছে অতএব কেউ যদি দিতে রাজি না হয় সে যদি বলে যে আমি দিওত দিতে পারবো না আমাকে প্রয়োজন হত্যা করে না এটা করা যাবে না কেশা তো সেটা সাকেত গেছে অতএব তাকে দিওত দিতে বাধ্য করা হলো ফল ইন্টারি দিয়ে ইউজবারও আগেই এবার তো লিখে রাখতে পারো হাসে সব আহাদুমা এইটা সে যদি বিরত থাকে বা যেটা কেসাশের মোকাবেল আহাসিত হয়ে গেছে এখন আর কেশাসটা কখনো ফিরে আসবে না দিওতি যদি কাতলে দিওত দিতে অস্বীকার করে তাহলে তাকে বাধ্য করা হবে তবে এটা হলো আহাদু কৌলআ সাফ সাফিউল্লাহ দুই কৌলের এক এবং এটা মর্য কোল লিহাজা এটার উপর তিনি আমল করেন না কথা আনি আসতে হলে সেটার জন্য ওই তাসমিয়া লাগবে উল্লেখ লাগবে ভিকির লাগবে যদি মাকতুলের ওয়ারেসরা মাকতুলের ওয়ারাথারা মাফ করে দেয়াল ইউসামা কিন্তু দিয়তের কথা তারা উল্লেখ না করে নিজেরা দিয় না চায় তাহলে তাহলে তারা কিছু পাবে না দিয়াহা মানে রাজজাহাও করা যাবে অথবা রুজিহাও করা যাবে রুজিহাদি রুজিহা করলেই ভালো হবে রুজ্জিহাদি এই দ্বিতীয় গোলটাকে তারজি দেওয়া হয়েছে হিমা শাক কাছে এটাকে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে আল্লাহ নির্দেশ দিলেন করার জন্য তার কাছে মোতালাবা করবে তবে বিন মাহরুব ন্যায়সঙ্গত ভাবে সেখানে আবার তাকে বিরক্ত করবে না প্রয়োজনের চেয়ে বেশি টাকাটা দেবে না আবার হত্যাকারীকে বলতেছে ও ইলাইহি। হত্যাকারের উপর কর্তব্য হবে দিওত আদায় করা ইলাইহীন উত্তম বেলা রূপেম এখানে দেখো দুইটা ফরিকের সাথে একটা ব্যাপারের একটা আল্লোক তো দনোজনকে আল্লাহ তালা আলাদা আলাদা হুকুম দিলেন এটা অনেক জায়গায় হয়েছে যেখানে কোন একটা ব্যাপার এটা দুই ফরিক দুইটা ফরিকের সাথে একটা আল্লোক কোন একটা ব্যাপারে তো ইসলাম দোনো ফরিককে তার মোনাসেফ হেদায়ত দেয় দোনো ফরিককে তার মোনাসেফ হেদায়ত দেয় সেই ক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেক ফরিদ তার নিজেকে যে হেদায়তটা দেয়া হয়েছে ইসলামের পক্ষ থেকে সে ওই হেদায়তটা গ্রহণ করবে আরেকটা সেখানে দেখো আদরটা একদিক দিয়ে যে আফি তাকে বলা হয়েছে তুমি কিন্তু ন্যায় সংগত উপায়ে তার একতেবা করবে এই প্রথম কথাটা কার পক্ষ থেকে যেন মানে কার পক্ষ নিয়ে বলা হলো যেন কাতের পক্ষ নিয়ে যেন বলা হলো না যেন কাতেলের পক্ষ নিয়ে আল্লাহ তালা ক্ষমা কালীকে বলতেছে এই দেখো কাতলে কাতেলকে তুমি ক্ষমা করছো ঠিক আছে সে পয়সা দেবে তাই বলে ন্যায়সঙ্গত উপায় তার কাছে পয়সাটা তুমি চাইবে প্রথম কথাটা যেন কাতলের পক্ষ থেকে আল্লাহ তালা আফিকে হেদায়ত দিতেছে দ্বিতীয় কথাটা হলো যে কাতেলকে বলা হইতেছে তুমি ক্ষমা পাইছো এখন দিও তুমি তাকে দেবে ভালো করে দিয়ে দাও সময় মতো দাও টালবাহানা করবে না আবার এটাকে কম কমও করবে না দ্বিতীয় কথাটা যেন ওই আফির পক্ষ থেকে আল্লাহ তালা তাকে হেদায়ত দিতেছে এটা নজির আর অনেক জায়গায় আছে যেমন এই হাদিজ শরীফের মধ্যে আসছে যে বাকেরা মে বাকেরা মেয়ে যদি অভিভাবকের এজাজত ছাড়া বিয়ে করে ফেলে তাহলে বিয়েটা হয়ে যাবে আর আইএম ও আহাকু বি আইএম যারা এখানে উদ্দেশ্য হল যে বয়স যারা হয়ে গেছে সে নিজের উপরে তাসারুফ করার ব্যাপারে সে নিজের ইতিহাস এদিক দিয়ে যেন কথাটা বলা হয়েছে যে আইএম এর পক্ষ থেকে যে আইএম এ চাইলে অবিবাহিত মেয়ে চাইলে সে নিজের বিয়ে নিজে করতে পারবে অভিভাবক যেন তার উপরে জবরদস্তি করে অন্যায় জোর না খাটায় এটা তো হলো যেন কথাটা আইএম এর পক্ষ হয়ে বলা হয়েছে আবার অভিভাবকদের পক্ষ হয়ে আল্লাহ তালা বলতেছেন যে আই মামরা ইহা বা ফেলুন কোনো মেয়ে যদি অভিভাবকের এজাজত ছাড়া বিয়ে করে তাহলে তার বিবাহটা বাতিল বাতিল বাতিল এই কথাটা যেন ওই এম এর বিপক্ষে হয়ে গেল না এটা যেন অভিভাবকের পক্ষ থেকে যেন মাঝামাঝি থাকে হুকুমটা অভিভাবকের যেন অন্যায় জোর না খাটায় যে আমার এজাজ ছাড়া হবেই না কে বলছে তুই বিয়ে করতে না এখানে এত ইয়ে করোনা আবার ওদিক মেয়েকেও বলা হয়েছে যে তোমার এখতিয়ার আছে ঠিক আছে কিন্তু তুমি তোমার ভালো মন্দুক বুঝো তোমার অভিভাবকের ক্ষমা করে দিয়ে দিয় নেওয়ারও অবকাশ আছে আচ্ছা দিয় বলা হয়নি দিয়ত হলো একশো ওট দিনার হলো এক হাজার দিনার দেড়হাম হলো দশ হাজার দেড়হাম একশো তো ওট এক হাজার দিন আর দশ হাজার দেড়হাম হাজার দেড়হামের বর্তমানে রূপার হিসেবে ওজন হয় আনুমানিক ছত্রিশ তোলা আট মাসা এই পরিমাণ রূপা ছত্রিশ সের ছত্রিশ তোলা আট মাসা মারিফুল করানি মুক্তিশেগরি মোল্লা এটা উল্লেখ করেছেন দশ হাজার দেড়হামের বর্তমানে মোরবাজা ওজন হলো আনুমানিক ছত্রিশ শেখ ছত্রিশ তুলা আটমাসা রূপকা এই হুকুম তোমাদের পক্ষ থেকে আল্লাহ প্রশস্ততা রেখেছেন তোমাদের জন্য একটা একটাকে নিশ্চিত করে দেন নাই নির্ধারিত করে দেন নাই যেমন কামা হাতামা ইহুদের উপরে কেসা নেয়াটা কি নির্ধারিত করে দিয়েছিলেন ও আলান না সারা দিয়াতা নাসারাদের জন্য দিয়ত নির্ধারণ করে দিয়েছিলেন আর আমাদের এখানে অবকাশ রাখছে যদি চাই যে হত্যাকারীকে হত্যা করে ফেলবে তাহলে ঠিক আছে হত্যা করো আর যদি কেউ ভাবে যে আমার বাবাকে মেরে ফেলছে এখন ওরে মেরে ফেললে কি লাভ হবে আমার বাবা কাজ করতো ঠিক আছে ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে দিলেই হলো হইতে পারে না এটা যেটা মনে কিছু তারা মনে মনে তো যেই দিয়তটা পাবে তো ওই হত্যাকারী ও আর এসরা মাক অন্যান্য মাল যেই নিয়মে বন্টন হয় তাদের মাঝে দিয়ে ওই নিয়মে বন্টন হবে যে যে পরিমাণের পায় এটা মাক তুলের মাল যেন আর কি মাক তুলের তালিকা সমানে এতাদা আলিক সমানে একাদা বা আাদাদা আলিক যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে ক্ষমা করে দেয়া হলো ক্ষমা করার পরেও আবার গিয়ে কা হত্যা করে ফেলছে প্রথমে ক্ষমা করছে পরে আবার গিয়ে জিততে তারা মেরিয়ে ফেলছে ফানে একাদা এ জলামাল কা তেলা মানে আখেরাতে তো হবেই বিনার এটা আখেরাতে হলে দুনিয়াতে হবে না কি আখেরাতে হলে দুনিয়াতে হবে না আউিদ দুনিয়া বলছে হলো যেমন শাকির মাস্তাক হলো। যত হুদুদ আছে হুদুদগুলো মুকাফের মানে দুনিয়াতে যদি কারোর উপরে কোনো শাস্তি প্রয়োগ করা হয় তাহলে এই শাস্তিটার কারণেই তার ঘনাসহ মাফ হয়ে যায় অতএব দুনিয়াতে কারোর উপরে শাস্তি প্রয়োগ হলে এই অপরাধের কারণে আখেরাতে তাকে শাস্তি দেওয়া হবে এই কেউ যদি হদ ও আজীব হয় এমন কোনো অন্যায় করে তাহলে তার ব্যাপারে সাবিমূলের কথা হলো তাকে হয় দুনিয়াতে শাস্তি দেওয়া হবে আর না হয় আখেরাতে আও মাঝখানে কি হবে এটা আও কিন্তু আবু হানিফেমুল্লাহ বলেন যে দুনিয়ার হুদুদ শাস্তিগুলো এগুলো এগুলো মহজ না জের এগুলো না মানে অন্যান্য মানুষকে এই গুনা থেকে বিরত রাখার জন্য এই শাস্তিটা দেওয়া হয়েছে তবে এই শাস্তিটা হলেই যে সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে ব্যাপারটা এমন না বরং শাস্তিটা পাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে মুস্তাক্লাম তবা করতে হবে শাহির রহমুল্লাহর কথা হলে এটাই তার জন্য তওবা কয়েমকম হয়ে যাবে আবু হানিফুরহমুল্লাহ বলেন যে না তবা তাকে ভিন্ন করে করতে হবে আল্লা বলছেন হায়াতি বলো এ যে মহা আরেবাসী এদের শাস্তির কথা আল্লাহ যে এই যে শাস্তির কথা বলা হলো ওখানে তাপসিল আসবে দশের ভিতরে আসবে না বাইরে সেখানে আসবে অন্যায়ের ধরণ হিসাবে সেখানে শাস্তির তাকসিম করা হয়েছে কতল বা সলব বা এরকম অন্যায় ধরনের হিসাবে শাস্তিগুলো তাকসিম হবে তো এখানে যেটাই বলা হলো সবগুলো হলো হত্যা এই হত্যার ব্যাপারে আল্লাহ না বলতেছেন এটা হলো এরপর আবার আল্লাহিল আখেরাতে আদা বু আজিম সেটা ভিন্ন করে বলতেছে কি বলছেন আখেরাতে শাস্তি হবে অথবা দুনিয়াতে শাস্তি হবে মানে আখেরাতে হবে অথবা দুনিয়াতে হবে যদি দুনিয়াতে না হয় তাহলে আখেরাতে হবে আর দুনিয়াতে হলেও তো হলো না কেশ হায়াতা উলিল আলবাব। হে জ্ঞানী সম্প্রদায় তোমাদের জন্য কেশাশে রয়েছে জীবন জীবন রক্ষার ব্যবস্থা লাকুম ফিল কেশ হায়াত তোমাদের জন্য কেশাশের এই বিধানে রয়েছে জীবন রক্ষার ব্যবস্থা ফিল কেশ হায়াত জীবন রক্ষার ব্যবস্থা বকা উন আজিম আলবাব উলিল আলব মানে কেশাচ যদি নেওয়া হয় তাহলে এর মাধ্যমে হায়াত লাভ করবে তোমরা কিভাবে এটা জানবে যে তাকে আহিয়া তাহলে সে এটা চিন্তা করে আহিয়া নজেকে বাঁচাই ফেললো এবং যাকে সে হত্যা করার ইচ্ছা করেছিল তাকেও বাঁচিয়ে ফেললো দুইটা হায়ার পেয়ে গেল বুঝতে পারো কথাটা হত্যাকারী যখন জানে যে আমি হত্যা করলে আমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একেবারে তো সে তো হত্যা করবেই কিন্তু যখন হত্যাকারী দেখবে যে না হত্যা করলে তো আমাকে হত্যা করে ফেলা হবে তো সে আর হত্যা করবে না আল্লাহ তাল হুকুমের ফয়াইগুলো তো এমনই অমান আরাদা পাতলা ফসারা আলাকুম এ কারণে আল্লাহ তালা তোমাদের জন্য এই বিধান দিয়েছেন এই বিধান প্রণয়ন করেছেন না আল্লাহম তাত্তা পুন আল যেন তোমরা বাঁচতে পারো হিসেব থেকে আগের আয়তের সাথে ওসিয়া মিরাসের তফসিলি আয়াত আসার আগে ইসলামের বিধান ছিল যে তখন তখন শুধু আউলাদের জন্য মিরাসের হুকুম ছিল আর আউলাদ ছাড়া বাকিদের জন্য আলাদা করে কোনো হিস্সা মোতায়েন ছিল না তখন বিধান ছিল যে যেই মাইয়েদ সে তার পিতা মাতা এবং অন্যান্য আত্মীয় স্বজন যাদের জন্য মিরাসের কোনো হিস্ তখন আসে নাই তো তাদের জন্য ওসিয়ত করে যাবে এটা ছিল তার জন্য ওয়াচিফ পরবর্তীতে মনসুব হয়ে গেছে সেই আয়াত এখানে আসতেছে কুতিবা আলীকুম ইদা হা দাদা আহাদা কুমুল মৌতু খেয়াল করো তোমাদের উপর ফরস করা হয়েছে ইদা হাদ আহাদা কুমুল মৌতু যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় মৃত্যু উপস্থিত হয় মানে আই আসবাবুল মহতি ইন তারাক্ষায় রান যদি সে কোনো সম্পদ রেখে যায় আল ওসিয়াতু ওসিয় করা এই আল ওসিয়াতুটা প্রতিবার না বেফায় তোমাদের উপরে খরচ করা হয়েছে ওসিয়ত করা যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় যদি সে কোনো সম্পদ রেখে যায় তো সম্পদ রেখে গেলেই তো ওসিয়তটা করা হবে না তবু ওসিয়ত করবে এটা আর কি ওসিয়াতু শব্দটার ব্যাপারে মুসানিফ রহমতুল্লাহ আলে এখানে তিনটা কথা বলবেন নাম্বার দেওয়া ওসিয়া শব্দটা হলো মুক্তা মানে জানতেছেন সেই হিসাবে তিনি ওসিয়া মুক্ত কথা এক নম্বর এটার উপরে আর দুই দাও এটার উপরে এখানে বাটো মোতা এরপরের লাইনে দেখো আছে তিন দাও এবার ধরোয়াতুর শব্দের ব্যাপারে তিনি তিনটা খবর দিচ্ছেন একটা হলো হয়েছে শব্দটা কি এটা কখন হবে ইজাটা দুই দুই রকম হইতে পারে ইজাটা ইজা এ জরফিয়া হইতে পারে ইদা এ শর্থে যে কুতিবা শব্দটা এর ইন যদি ইজাটা জরফিয়া হয় ইন জরফিয়াতান ইদাটা যদি জরফিয়া হয় তাহলে ইজায়ে এ জরফিয়া সেটা একটা ফেল বা না বে দিকে তাল্লুক হতে হয় তো বলতেছে যে ওসিয়াতুন শব্দটা একটা নাম্বার দাও হায়ের নিচে মনে করে একটা নাম্বার দাও আর ওই নাম্বারটা ইজার নিচে দাও দুই দুই দিতে পারো তিন নম্বর খবর হইলো যে ওসিয় শব্দটা আলা জওয়াবি शब्दा को शर्ति है इजाटा हम इजा जवाब दाल होसिश ইজা এর জবাবের উপরে দাঁড়ালত করবে যদি হয়ত করবে আরো একটা জিনিসের জবাবের নিচে জের দেও আর দার্লুন আলাহা ওখানে তো আসেই এখানে জবাবের উপরে আইন লেখে দাও ওখানে একটা আইন লেখে দাও তাহলে বোঝা যাবে এটা উপরে তাহলে বুঝতে সহজ হবে তাহলে তিন নম্বর যে খবর এই খবরের মধ্যে দুইটা কথা বলতেছে একটা কথা হলো যে ওয়াস শব্দটা যদি শর্ত হয়। হয় ইজা এর্তর উপর দালত করতেছে আরেকটা হলো ওই যে ইন তারাকা তারা ইন তারত করতেছে ওয়া জন এরপরে মাহজুফুন শব্দটাকে মাহজুফুন করে দাও এটা মাহজুব হবে এটা এসব বাদ এটা মাহজুবর শব্দটা এখানে ভুল হয়ে গেছে এটা হবে না এখানে এটা কেটে দাও মাহজুবর শব্দটাকে বাদ দিয়ে দাও তাহলে দেখো কয়টা কথা হলো এই ওয়াসিয়া ব্যাপারে কয়টা কথা বলছে একটা হলো এর তাল্লুক আমরা বলে থাকি জরক মুখ হবে আর হলো ওসিয়া তিন নম্বর কথা হলো তিন নম্বর কথার মধ্যে দুইটা অংশ শব্দটা ইজা এর জবাবের উপরে দালত করবে আবার এটা এটা ওই ইজার সাথে বুঝছো নেই মানে ইনে শর্তিয়া তো বাহার হাল এটার জব লাগবে এই ইনে শর্তিয়ার জব লাগবে না তাহলে ইনে শর্তিয়ার জবাবের উপরে কে দালত করতেছে ওসিয়া শব্দটা তাহলে ওসিয়ার শব্দটা এটা ইনে শর্তিয়ার জবাবের উপরে ওসইয়া শব্দটা হলো এর মতো আল্লাহ তাহলে ওসইয়ার শব্দটা ইনে শর্তিয়ার জবাবের উপরে দালত করতেছে আবার ইদা যেই সুরতে সর্তইয়া হবে সেটার উপরে দালত করতেছে এখন জবাবটা কি জবাবটা কি ফাল তোমাদের উপরে উচিতা যদি তোমাদের কেউ মাল রেখে যায় ফাল ইউসি তাহলে সেজন্য ওসিয়া করে আর ঠিক আছে আর যদি তুমি ইজায় এই জরফিয়া ধরো তাহলে হবে কিভা আলী কুমুল ওসি হে না কুমুল মানা মা আহাদা কারো কাছে না এই জানলাই এই জাতীয় করে খেয়াল করবো আর নতুন স্বাভাবিক জানলাইন সহজ না এখানে দেখো মুসানিব রহিমুল্লাহ ওনার ফাহামটা কেমন কত লম্বা কথায় কত ছোট্ট করে বলে দিছে নাকেবারে এটা আমার তোমারে দিলে পারবো এটি হলো জাললাইনের খুসিয়ত লম্বা কথাকে তিনি একদম ছোট্ট কথায় ডুবেন আচ্ছা এবার সামনে চলুন লিল মাফ পিতা পিতামাতার জন্য এবং অন্যান্য আত্মীয় স্বজনের জন্য বিল মাহরুফ ন্যায় সঙ্গত ভাবে এটার অর্থটা হল বিয় আলা সুলুস সুলুসুর উপরে যেন ওসিয়ত না বাড়ে এই হুকুমটা আগেও ছিল সুলুসুর উপরে ওসিয়ত করতে পারবে না এটা হলো একটা যে সুলুসের উপরে যেন ওসিয়ত না হয় আর আরেকটা হলো যেন উপরে তার জি না দেয় মানে আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা তাদেরকে জন্য তার জিটা না দেয় এটা জাহেলি জামানায় ছিল যে ওই নাম ফুটাবার জন্য আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ধনী তাদের জন্য করছে ওই তেলের মাথায় তেল দেয় একটা কথা আছে না বাংলায় ওরকম একটা কিছু আর কি তো বলল যে না এটা করোনা বরং আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করবে তো যারা আসলে এরপর আবার এখানে আনা হয়েছে আগের জুমলার তাকিদ করা হয়েছে এখানে এটা ফেলটা মাহযুব এই ফাইলে মাহযুবের থেকে নাম করে মত্বলাক হাককান মাসদারুন মুআককিদুন লিমজমুনিল জুমলা ক্বাবলাহু আলাল মুত্তাকিন আল্লাহা এটা मंसুখ বিআয়াতিল মীরাছ মিরাছরাহ বিমংসুখ হয়ে গেছে ও বিহাদীথিলা ওয়াসিয়াতাল লিওয়ারিসিনalek হাদিস জলা ওয়াসিয়াতাল লিওয়ারিস ওয়ারিসের জন্য কোনো ওয়াসিয়ত নাই লাখ হয়ে গেছে মনসুখ হওয়ার পরে ভিন্ন করে বলা লাগে না যে আয়াতের দ্বারাও এটা মনসুখ হয়েছে এটা ভিন্ন করে বলা লাগে না লবাহুের মেদি কেউ যে ব্যক্তি ওসিয়তকে পরিবর্তন করে দেবে বাহ তা শোনার পর মান বাদ ব্যক্তি ওসিয়তকে পরিবর্তন করবে তো মান এর মিন মেজদাক সাক্ষীন অথবা যার কাছে ওসিয়তটা করা হয়েছে মৃত ব্যক্তি একজনের কাছে বলে যায় না একজনের কাছে বলে যায় না যে আমার এই সম্পদ থেকে এই পরিমাণ টাকা তুমি অমুক অমুক দিয়ে দিও ওরে বলা হয় ওসি ওসি ইউন আর যারা উপস্থিত ছিল তাদেরকে বলে শাহেদ তো বলতেছে কেউ যদি ওসিয়তটাকে পরিবর্তন করে ফেলে বা আদমা সামিয়াহু আই আলিমাহু এটা বুঝার পর জানার পর শোনার পর পাইনামা ইসমহ আল আল্লাহ তাহলে যারা এটা পরিবর্তন করবে তার গুনা তাদের উপরই বর্তাবে এর গুনা ও সকল লোকদের উপরই বর্তাবে যারা তা পরিবর্তন করবে ইসমহু ইসমহু মানে আই ই আল ইবাদ এই পরিবর্তনকৃত ওসিয়তের গুনাটা এটা আল আল্লা ইউবাদ্দেলোন ইসমির মার্জাটা জামালের মধ্যে বলছে যে সহজ ছিল ইসমহমানে আলাই হিম এটা বললেই তো হয়ে যেত যেহেতু মান তো আগে আসেই কিন্তু এখানে জাহের কে রাখা হয়েছে পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি কখনো এমন হয় যে আকির কিছু পরিবর্তন করার দরকার ইনসাফ রক্ষা করার জন্যই পরিবর্তন করা দরকার সেটার অবকাশ আছে কিনা বলতেছে হ্যাঁ এটার অবকাশ আছে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে বক্রতা অথবা কোনো অন্যায়ের আশঙ্কা করে কেমান কেউ যদি ওসিয়ত পক্ষ থেকে আশঙ্কা করে জানাফান জানাফান মানে বক্রতা মাইলান ভুল ক্রমে ভুল ক্রমে হক থেকে সরে যাওয়ার আশঙ্কা করে আও ইসমান। অথবা পাপের আশঙ্কা করে অন্যায়ের আশঙ্কা করে ইচ্ছে করে বিাদা মানে বলতেছে যে যারা শাহেদ শাহেদ অথবা মৌসি সে দেখতেছে যেই লোকটা ওসিৎ করতেছে সে ভুলে একটা না হোক ওসিৎ করে ফেলতেছে ভুলে না হোক ওসিহত করে ফেলতেছে মনে করো সে ওই যে গানিকে তার জি দিয়ে ফেলতেছে তো এটা ভুলে হইতে পারে এটা হলো জানাফান দিয়ে বোঝাইছে আর ইসমান মানে হলো ইচ্ছে করে সে একটা অন্যায় কাজ করতেছে তাহলে এই ক্ষেত্রে যারা ওসি অথবা শাহেদ তারা যদি এটাকে আবার আসল অবস্থায় নিয়ে যায় তাকে ওই সে যদি জীবিত অবস্থায় টের পেয়ে ফেলে তাহলে বলে যে না আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না তাহলে এইটা তো তাবদিল এটা এই তাবদিলটা ঠিক আছে ইসমান জানাফানটা হলো ভুলক্রমে আর ইসমানটা হলো ইচ্ছে করে বিিকা ওই যে মৃত ব্যক্তি মৌসি যে সে ইচ্ছে করে অন্যায় করতেছে ইচ্ছে করে অন্যায় টা কিভাবে সুলুসি বেশি ওসিয়ত করতেছে এরপর ওই ব্যক্তি তাদের মাঝে সংশোধন করে দিল মানে মাঝে আর মুসিয়ে যার জন্য ওসিয়ত করলো তাদের মাঝে তাদের মাঝে সংশোধন করে দিল সংশোধনটা করলো কিভাবেই বলছে না জীবিত থাকা কালে এটা বলে দিল ফালা ইসমা আলৈহি তাহলে এই যে ওয়সিউন বা শাহিদুন সে এটাও তো তাবদিলি হয়েছে কিন্তু এই তাবদিলের কারণে তার উপরে কোন হবে না ফালা ইফমা আলৈহি ফিদা না হলো তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল মিনাল দিন তো আলাল্লা দিন এটা আম বলা হয়েছে ততে বেটে তারা বোঝা যায় যে পূর্বে জামানা সব উন্মতির উপরেই রোজা ফরজ ছিল যেমন নামাজ ফরজ ছিল হ্যাঁ নামাজের কাইফিয়ত যেমন ভিন্ন ছিল রোজার কাইফিয়তও ভিন্ন ছিল কাইফিয়ত বক্ত সময় সবগুলি ভিন্ন ছিল বাকি নফসের সোমটা ছিল আল্লাহ আল্লাহ তালা এটা নিয়ম যে যখনই আল্লাহ তালা বান্দাদের উপরে কোনো একটা হুকুম দেন যে হুকুমটা তবে আন আমাদের কাছে কঠিন হইতে পারে আল্লাহ তালা বলেনই এমনভাবে যেন আমাদের কাছে হুকুমটা সহজ বলে মনে হয় বলেন এমন ভাবে তো এই যে এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা তো আল্লাহ তালা এমন জাত যে তিনি যদি এমনি বলতেন যে তোমাদের রোজা ফরাস করা হয়েছে রাখতে হতো না আমাদেরকে এটা আল্লাহ তালা একটা মেহরবানি মানসিকভাবে আমাদেরকে তৈরি করতেছেন যে রোজাটা তোমাদের উপর শুধু তোমাদের উপরে আগেওয়ালাদের উপর এটা একটা তোমরা অবলম্বন করতে পারো আর যেন তোমরা মোত্তাকি হতে পারো সব ভাবে করা যাবে আর এখানে বসে যেটা করছেন যেন তোমরা গুনা থেকে বাঁচতে পারো তো রোজা রাখলে গুনা থেকে বাঁচতে পারা হবে কিভাবে কারণ রোজার দ্বারা শাহওয়াত শাহওয়াত এটা দুর্বল হয়ে যায় আর শাহওয়াতের কারণেই মানুষ গুনাহ করে শাহওয়াত দুর্বল হয়ে গেলে স্বাভাবিকভাবে গুনাহ থেকে বেঁচে থাকাটা তার জন্য সহজ হবে এটি বলতেছে লিআমা ইয়াকির শাহওয়া কারণ রোজা শাহওয়াতকে মিটায় দেয় আসলে মিটায় না এটা কমায় দেয় কমায় আল্লা শাহওয়াত হলো সব গুনাহের উৎস। তো কমে গেলে স্বাভাবিকভাবেই গুণা কমে যাবে এই দেখা যায় যে সমস্ত মানুষ গুনা করে অভ্যস্ত তারা রমজান রমজানের রোজা রেখে গুণা করলো সেটা ওই সকালের দিকে করে খালি হয়ে গেছে তখন আর তারও গুণা করতে মন চায় শাহওয়া একদম পুরো চুপ সে যাইতেছে তো এই জন্য আইয়া কারো যদি একদম আকল নষ্ট হয়ে যেয়ে থাকে সেটা তো ভিন্ন জিনিসই সময় কাটাইতেছে সে খারাপ জিনিস দেখে দেখে শুনে শুনে এরকম কিছু মানুষ তো থাকবেই স্বাভাবিক নি অনেক জায়গায় আসছে তাকওয়া অর্জনের কোনো কোন জায়গায় আসে করোনা কারিমে যেমন এখানে একটা আসে রোজার দ্বারা তাকওয়া আসে আবার ইবাদতের দ্বারা তাকওয়া আসে যেটা সুরা বাকার হাতে গেছে পিছনে যে ইত যদি কেউ পয়দা হয় এখানে আরেকটা হইলো যে সৌম কেউ যদি সহি আদায় করে তাহলে সৌমের দ্বারা তার ভিতরে তাকওয়ার দৌলত পয়দা হয় তিন নম্বর হইলাম বলতেছে যে কয়েক দিন অল্প কয়েক দিন এটা বলো ব্যাপারটাকে সহজ করে দিছে অনেক দিন না একবার সিয়ামের কারণে নির্ধারিত একটা সংখ্যার সাথে বাধা নিয়ে আসছে শব্দটা ফিরতেছে ধরো রমাজানের দিকে রমজান এটাকে আল্লাহ কম সময় বলে উল্লেখ করলেন তসহি লকাল্লফিনের উপর বিষয়টাকে সহজ করার জন্য তো যেহেতু মোজাক্কার নিয়ে আসতে সেই হিসেবে জমিটা তো ফিরবে রমজানের দিকে কিন্তু এখানে আসলে মন না আনলে ভালো জামালে হাসিয়ামে হাসি জামালওয়ালা তিনি বলছেন যে এখানে এই আল আজহার ওয়াকালাহা কাল্লালাহা বললে সুন্দর হইতো আইয়া মা দুদাতের দিকে শব্দটা ফিরত মানে তিরিশ দিন এটাকে ফিনপসি কম এই এক বছরের তুলনায় তিরিশ দিন কম কিন্তু আসলে কি দিন কম নাকি তিরিশ দিন মোটামুটি বেশ লম্বা না ফিনাপসি ফিনপসি তো লম্বা কিন্তু এটাকে আল্লাহ এই অল্প কয়েকটা দিন এটা বলে আসলে মানসিক ভাবে আমাদেরকে তৈরি করা হচ্ছে কতটা মেহরবান আল্লাহ আল্লাহ তালার মতো যার এইভাবে কথা না বললো পারতেন না আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমাদের মনের অবস্থা আল্লাহ তালা জানেন এলে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় কেউ যদি দীর্ঘ সফরে থাকে আলা শব্দ বলা হয়েছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে সফরের একটা মেকদার আছে যেটা হাদিসে মোতায়েন করে দিছে এই শব্দ রাদিকে ইশারা করা হয়েছে আলা শব্দ সে থাকবে আলা সাফারিন সফরের উপরে মুসাফির শব্দ হইলে তো সেটা মুতল সফরের দ্বারা মুসাফির হয়ে যায় কিন্তু আলা সাফারিন দ্বারা একটা মোতায়গিন একটা বোঝানোর উদ্দেশ্য মাইল বা বর্তমানে হিসাবে কত কিলোমিটার প্রায় আটাত্তর কিলোমিটার কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয় এবং এটা এই জন্য বললো কারণ রোজা রাখা এটা তো তার জন্য যেমন জরুরি না রোজা ভাঙাটাও তো তার জন্য জরুরি না তাই না এই রোজা সে ভাঙতে পারবে যদি তার জন্য অনেক বেশি কষ্ট হয় তাহলে তারাও কাজটা আসে হমান খান আলা কুমারিদান তাহলে তার জন্য কর্তব্য হবে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করা অন্য দিনগুলোতে এর সংখ্যা পূরণ করা আলেহি তার উপর কর্তব্য হবেঈদা তুমিন আয়াম উখার অন্য দিনগুলোতে এই সংখ্যা করা তাহলে দেখো আল্লাহ সহজে এটা বলতে পারতেন না যে বলতে পারতেন না কিন্তু এটা না বলে যে গণনা করবে এটা থাকে বোঝানো হয়েছে যে ওখার গণনা করবে অর্থ আইয়ামের ওখার গণনা করবে এটা তখনই যদি আইয়ামে ওখারটা পায় তাহলেই তো আর যদি না পায় ঠিক আছে মা যে মুসাফির সফর থেকে এসে এতটুকু সময় সে পায় নাই যে তার সেই কাজটা করতে পারে কারণ মরিজ সুস্থ হওয়ার পরে রমজানের পরে এতটুকু সময় সে পায় নাই তাহলে তার ওগুলোর জন্য যারা জীবিত আছে তাদেরকে ফিদিয়াও দিতে হবে না মাফ এটা হয়ে গেছে যেটা এই আয় থেকে বের করছে পোকা একরাম বা আইমা একরাম যে আল্লাহ তালা বলছেন আইয়া আমি ওখার গণনা করবে বোঝা গেছে যে আইয়া ওখার তাকে পেতে তো হবে না পেলে কিভাবে করবে সুরতে রোজায় তাকে কষ্টে ফেলে দেয় মানে এটা হলো ওই পরের কাজটা সে কেন করবে কেন শুধু বয়ান করছে এটা কোন কয়েদে এরাজ না যদি কষ্টে না ফেলে তাহলে সে রাখতে পারবে না ব্যাপার তেমন না ব্যাপার তেমন না বরং এই রোগসপটা সবার জন্যই তো আসে কষ্টে ফেললেও আছে না ফেললেও আসে বাকি করবে কখন এটা শুধু সময়টা বলা হয়েছে আর কথা হয়েছে মানে হয়েছে একটা হলো আলাল্লা এক দুই তিন চার চার হয়েছে এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর হইলো এই তোমাদের কারোর কাছে যদি কঠিন লাগে তাহলে ঠিক আছে বাদ তোমরা পয়সা ফিদিয়া দিয়ে রোজাও রাখা লাগবে না নম্বর বয়ন করেন্লু কি তো তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারে না তোমাদের মধ্যে যারা রোজা রাখতে পারবে না তাদের জন্য কর্তব্য হলো ফিদিয়া দেয়া। রোজা রাখতে পারে না কি জন্য লিকিবারিন বার্ধক্যের কারণে তো বার্ধক্যের কারণে অথবা এমন অসুস্থতা যেটার কারণে যেটার থেকে তার আর সুস্থ হওয়ার আশাই নাই এটার কারণে কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে তাদের জন্য কর্তব্য হবে ফিদিয়া কি স্বাভাবিক মিসকিন একজন মিসকিন যতটুকু খাবার খাইতে পারে এটা এখানে এটা কতটুকু এটা হলো এক মু তোলার হিসাবে সত্তর তোলা কত সত্তর তোলা মিন দেখো আছে কি এক মুবে যে এটা হলো ইমাম শাহী এবং মালিক রহমানের কাছে আর আমাদের কাছে আমাদের কাছে আমরা বলি যে হলো যদি গম বা জব দিয়ে দেয় আর যদি গম জব ছাড়া অন্য কিছু দিয়ে দেয় কিশমিশ অথবা তমর দিয়ে তাহলে একশো কতটুকু এটা লিখে রাখতে পারে নিঃফে পরিমাণ হল আশি তোলার শেরের হিসেবে আনুমানিক পনে দুই শের আশি তোলার সের হিসেবে আনুমানিক পনে দুই শের তোলা আশি তোলার সেরে কত একশ চল্লিশ তোলা হলো শে চল্লিশ তোলা আর সমান চার মুদ এক সমান সমান চার মুদ এক সমান যদি চার মুদ হয় একশো একশো এক দুইশো তোলা দুইশো আশির চার ভাগের এক ভাগ কত এক মুদে কয়তো এক মুদে এটা হলো তো হলো আমাদের একটা দুই কেরাত আর একটা হলো আরেকটা কেরাত বলেন হবে তামের দিকে তাহলে এই হবে ওয়াহিয়াল এজাফতটা হবে বয়ান এই সুরতে সঙ্গে আরেকটা কথা আছে তো মিসকিন হলো একটা আর মাসা কিন মাসা কিন হলো দুইটা তাহলে প্রথম কেরাত হলো মোসানব যেটা এখানে উল্লেখ করলেন ফিদিয়া তুন তো আর এজাফতের সুরতে মুফ্রাদের কেরাত এজাফতের সুরতে জমা কেরাতা মানে মানা একই ফিদিয়া তুন হিয়া তো মানাই হবে যারা রোজা রাখতে সক্ষম তাদের উপর কর্তব্য হলো ফিদিয়া দেয়া এটা হলো ইসলামের প্রথম দিকের হুকুম ছিল এটাও যে তার একটা অংশ যে প্রথম দিকে আল্লাহ বলছেন তোমাদের রোজা খরচ কিন্তু পরে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখতে পারে কিন্তু কোনো কারণে তার মন চাইতেছে না বা সুযোগ নাই পারে রোজা রাখতে মন চাইতেছে না তাহলে সে চাইলে রোজার বদলে ইসলামের প্রথম দিকে এটা হলো সাহাবিদেরকে রোজার প্রতি অভ্যস্ত করে তোলার জন্য হঠাৎ করে একটা হুকুম দিয়ে ফেলে কঠিন হয়ে যাবে এই জন্য এটা সাহাবিদেরকে আল্লাহ তালা কিছু যেমন এই মুসিবতার সম্মুখীন করছেন আবার কিছু সুবিধাও দিচ্ছেন তো মুসিবতটা ওনাদের উপর দিয়ে গেছে ওই মুসিবত আমাদের উপরে আসবে না এই পরিমাণ আবার কি আমাদেরকে নতুন একজন মুসলমান হয়েছে তারা কি এই সুবিধাটা দেওয়া যাবেন যে তুমি কয়েকদিন তোমার না রাখা তো বলতেছে যে এই লাখারা কানু মুখ না দেওয়া হয়েছিল ইসলামের শুরুতে রোজা রাখে রোজা রাখতে পারো আর যদি রাখতে ইচ্ছে না করে তাহলে তিনি বলেন যে রোজার মধ্যে বেশ কয়েকটা পর্যায়ে তাবদিল হয়েছে প্রথম হইল ইসলামের শুরু জমানায় রোজা ছিল মাসে তিনটা মে বিজের রোজা আর বছরে একটা আ এই এই চারটা রোজা মাসে তিন আর বছর একটা এরপরে এরপরে রমজান রোজা আসতে রমজান রোজা মতো আইন হয়ে গেছে এরপরে রমজান রোজাটার মধ্যে ছিল যে ইফতার করার পর ঘুমিয়ে যাওয়ার আগে যত কারো খাও ঘুমিয়ে গেলে আবার রোজা শুরু হয়ে যত এইভাবে তর্তৃপটা ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা এটাকেও সহজ করে যেটা সামনে আসতেছে এই সামনে রায়তে আসতেছে এটাকেও সহজ করে বর্তমানে হালাতে আল্লাহ নিয়ে আসছে অতএব বর্তমানে হালাতেই রোজারা রাখতে হবে রোজার যে ফায়দা সেই ফায়দা যদি বর্তমানে হালাত দিয়ে কারো নাও হয় তারপরে একেই রাখতে হবে এমন না ব্যাপারটা কেউ যদি বলে যে শীতকাল আবার ছোট হয়ে আসছে এত দিনে রোজা রাখলে আমার এটা দমন একটু হয় না রোজার মাস্ক আজ হাসিল হয় না শীতকালে এমনি শীতকালে আসলে ক্ষুদ কম লাগে তাই না আবার যদি দিন একদম চাই পায়ে তাহলে শীতকাল আমার দিনও ছোট খুদ আলাদু কোথার থেকে তো অতী রোজার মাস্ক আজ তো হাসিল হইতেছে না অতএব ইসলামী তো এটা নজির আছে রসিসাম ওইভাবে রোজা রাখছে না ওটা আমি করবো মাকসাদাম কি হবে এটা এই সমস্ত জায়গাতে চলে না যেটা আসলে শয়তানের কাজ ইল্লিশের কাজ আল্লাহর হুকুম এটা ফায়দা হইতেছে না হইতেছে এটা তোমার দেখার বেছে না আল্লাহর হুকুম তুমি পালন করতেছ এটাই বিরাট ফায়দা এটাই বিরাট ফায়দা এই জন্য বুঝার কানের দিনের একটা কথা আছে না যে কেউ যদি খাওয়ার পরে স্বর আকাতামাজের দ্বারা সেতির মধ্যে আলাদা একটা বর্কট এখন এটা কি কাবেল এটা কি আমার তোমার ধরা পড়বে যে শূন্য তরিখে তুমি করছো এটার কারণে তোমার টাকার রূপ হয়ে গেছে আরেকজনে এই কথাটা সব জায়গায় মনে রাখবে এটা মৌনিক একটা জিনিস মৌকিক একটা জিনিস এই জন্য সাহবা এখরাম দেখা যায় যে বেদা ব্যাপারে কত কঠোর ছিলেন সাহাবাহরাম কত কঠোর একজনের দেখছে বেদা একটা কাজ করতেছে নামাজই পড়বে না নামাজই পড়বে না ইবনোম এক ব্যাপার আসতে উনি এক মসজিদে গেছে নামাজি পড়বে না বের হয়ে গেছে মসজিদ আর এখন আমরা এই সমস্ত ব্যাপারে কত মোতা হয়ে গেছি না বেদাতি না একেবারে ইমান নাই এমন মানুষ ব্যাপার আমরা এই আমার ভাই বেড়ে গলায় জরাই ধরো দেখো আমাদের অবস্থাটা এই হয়ে গেছে না একেবারে একজন ওনার একটা কিতাব আছে একটা কিতাব ওটার মধ্যে মালিক রহমুল কথা আছে তিনি বলেন তিনি একদমই অবকাশন একদমই অবকাশন সুন্দর তরিকে সামান্য হলো এটার মধ্যে নোহ এটার দ্বারিত আছে যেটা বলতেছিলাম যে প্রথমে ছিল এরপরে এরপরে এটাও হয়ে গেছে ছিল তো না কথাটা এই পর্যন্ত গেছিল যে রমজানের পর যতক্ষণ এটা আল্লাহ বলতেছেন এখানে তো এই আয়াতটা মনসুব হয়ে গেছে কিন্তু ইবনা আব্বাস বলেন যে দুই ধরনের লোকদের ব্যাপারে এই আয়াত এখনো রয়ে গেছে মানে এই যে এখতিয়ারের তবে তারা রোজা রাখলে সন্তানের উপর আশঙ্কা করবে তখন তাদের জন্য এই একটা রয়ে গেছে কি চাইলে তুমি রোজা রাখো আর যদি রোজা রাখতে না পারো তাহলে ঠিক আছে পরে তুমি ফিরিয়া দিয়ে দাও আর কাজেও কাজাও দিতে হবে ইবনা আব্বাসের কথাটা আর এই ঠিক এই কথাটা বলে একটু পরে বলতেছে দেখো যখন তারা সন্তানের উপর আশঙ্কা করে ইফতার করে রোজা ভাঙে ব্যাপারে অর্থটা কি অর্থটা হল এবার এবার দুটার যে কোন একটা গ্রহণ করবে হয় রোজা রাখবে আর নয় রোজা না রেখে কি করবে এই রোজা না রেখে কি করবে ফিরিয়াও দেবে কাজাও দেবে দিতে হবে কি করতে হবে কাজাও করতে হবে এটা হলো এটা হলো যদি তাদের আশঙ্কাটা হয় শুধু সন্তানের উপরে নিজের উপরে হা হাদা ইদা কা শুধু সন্তানের আশঙ্কায় ছেড়ে দেয় তাহলে তাকে রোজাও রোজা রাখলে রোজা রাখতে হবে আর নয় করতে হবে ফিদিয়াও দিতে হবে কিন্তু ও আম্মা ইদা নিজেদের জানের আশঙ্কা রোজা রাখলে সে নিজে মারা যাবে অথবা জানেরও আশঙ্কা সন্তানের আশঙ্কা ওই স্রোতে শুধু কাজা এই কথাটা বুঝছো ইবন আবাস যে বলছেন যে হামেল এবং মুর ব্যাপারে হুকুমটা এখনো বেলা নষ্ট রয়ে গেছে তো এখানে তাহলে সে ইচ্ছে করে রোজা রাখতে পারে আবার যদি রোজা না রাখে তাহলে কাজাও করতে হবে আবার ফিরিয়াও দিতে হবে শুধু আশঙ্কাটা সন্তানের কাজাও করতে হবে দিতে হবে কিন্তু যদি আশঙ্কাটা তার নিজের হয় অথবা নিজের জানেরও সন্তানেরও তার মানে এই আয়াতটা মনসুব হয়ে গেছে আম সবার জন্য মনসুব হয়ে গেছে তবে দুই শ্রেণীর মানুষের জন্য হয় হয়নি এরা কারা শেফে ফানি শেষে খানির জন্য হয় হয়নি আর হলো এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থতার আশা নাই এমন ব্যক্তিদের জন্য এই হুকুমটা বহাল আছে হুকুমটা কি তারা ফিদিয়া দেবেন ফিদিয়া দেবেন তাহলে আজ তর্জমাটা কি হবে তখন যে যারা রোজা রাখার সামর্থ্য রাখে তাদের জন্য কর্তব্য হল ফিদিয়া দেয়া এই হুকুমটা সবার ব্যাপারে মনসুক হয়ে গেছে শুধু শেখে ফানি এবং মারিজ উহুর ব্যাপারে হুকুমটা তারাও একসময় রোজা রাখত গায়ে ছিল এখন তাদের গায়ে শক্তি নাই এই জন্য ওই সে আগের হুকুমটা তাদের উপরে এখনো বহাল থাকে তো ফেতাল কিতাবে যুজিয়া তো আমরা এখানে পড়ছিও শেয়েথে ফানি তিনি আগে রোজা রাখতো কিন্তু এখন রাখতে পারতেছেন না তো তার জন্য ফিদিয়া ফিদিয়া আসবে ঠিক তেমনি হবে এমন অসুস্থ ব্যক্তি সাহেবে ফানি না এমন অসুস্থ কিন্তু তার সুস্থতার আশা নাই কিনে দিতে পারবে হ্যাঁ যদি সুস্থ হয়ে যায় তাহলে কাজ করবে সেটা তোর পরিষ্কার যে ব্যক্তি স্বেচ্ছায় নেক আমল করবে যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে ফাহুয়া খায়রুল্লাহ তা তার জন্য উত্তম হবে তাতাওয়া তাই আগের আয়াতের সঙ্গে মনাসাবাদ রেখে মোসানব এই তাফসিরটা করলেন যে ফিদিয়া তো আসবে হলো তয়াম মিসকিন তয়ামকিন এক মুখ অথবা নিঃপে শ বা কিন্তু কেউ যদি স্বেচ্ছায় একটু বাড়িয়ে দেয় তাহলে তার জন্যটা খেয়াল হবে এটা আগের আয়তের সাথে মোনাসাবাদ রেখে মোসানবে এটা তাফসির আরেকটা হলো যে যখন এই আয়াত আগের আয়াতটা এখতিয়ার ছিল যে রোজা রাখা না রাখার এখতিয়ার তখন বলতেছে যে রোজা না রাখার এখতিয়ার তো আছে কিন্তু কেউ যদি হবে ঠিক একই কথাটা যেন তারা বান্দারা গ্রহণ কর রোজাটা জন্য রাখে এটা তারা হলো